السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد ومعلى آله واصحابي أجمعين وبعد شبابين داشتبون دا أمراه السلام يما أبو جافر تحوير رحمة الله بيان اعتقاد أهل السنة والجماع أهل السنة والجماع تحكي دار برنا يكتب تريد اكتب يوم شنية جهاني أماد الإمام بولس لنجه والجنة والنار مخلوقاتاني موجوداتاني جنة بان جهنم د লয়ান ও লদান এ দুটি কখনও ধ্বংস হয়ে যাবে না দুটি কখনো বিচ্ছিন্ন হয়ে যাবে না আমরা এর আলোচনায় গত পর্বে বলেছিলাম জাহান নামের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি তোমাদের বলেছি জাহার নামের যে আগুন তা কত ভয়াবহ তা আলোচনা করেছি জাহার নামের দরজার কথা বর্ণনা করেছি জাহার নামের যে স্তরগুলো সেগুলো আলোচনা করেছি জাহার নাম কত প্রকাণ্ড সেগুলো আলোচনা করেছি এবং জাহার নামের মধ্যে কি কষ্টদায়ক জিনিস অপেক্ষা করি সেগুলো আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব যাহার নাম কথা বলবে এবং দেখবে যাহার নাম কথা বলবে এবং দেখবে কথাটা শুনতে অনেক সময় আপনার কাছে আশ্চর্যবোধ হতে পারে কিন্তু মনে রাখবেন যে আল্লাহ তহ আমাদেরই কথা বলার তৌফিক দিয়ে সিন্তেমনিভাবে তিনি অন্য সব কিছুকে সেরকম তৌফিক দিবেন তারা কথা বলবার প্রয়োজন বোধে কোরআন এবং সন্না কেউ যদি পড়ে তখন দেখতে পাবে তার মধ্যে দেখা যায় কোরআন এবং হাদিসের শব্দ এমনভাবে আসছে যে বোঝা যাবে যে যাহার নাম এমন অবস্থা হবে যে তা মাখ লোক সৃষ্ট সংসা দেখবে কথা বলবে অভিযোগ দিবে আল্লাহ তালা বলছেন যখন জাহান্নামীরা জাহান্নামীরা জাহান্নামীর দিকে রওনা হবে আর জাহার নাম তাদের দেখতে পাবে যে দূর থেকে তারা আসছে এমত অবস্থায় এত ভীতিপ্রদ শব্দ জাহার নাম দেখাবে যে তাদের বোঝা যাবে যে জাহার্নাম তাদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হয়ে আছেন রাগান্বিত হয়ে আছে এবং এই অপরাধীদেরকে সে পাকড়াও করার জন্য যে উদ্গ্রীব হয়ে আছে আল্লাহ তালা কোরআন কালিমী যেন বলছেন ইদার ইদার্থানিমিন নাম তাদেরকে দেখবে দূর থেকেই তারা তারা শুনতে পাবে জাহার নামের তাদের ক্রোধ মানে জাহা নামের ক্রোধ তারা শুনতে পাবে জাফিওরান জাহার নামের শ্বাস নিশ্বাস তারা শুনতে পাবে মনে হয়েছিল যাহা ক্রোধ তারা বুঝতে পারছে এবং যাহার নাম শ্বাস নিঃশ্বাস তারা বুঝতে পারবে যাহার নাম যেন প্রধানিত হয়ে আছে এদেরকে ধরার জন্য ইমরান ইবিন্ত বর্ণা করেন তিনি বলেছেন ইন্না রাজ একজন লোককে জাহার নামের দিকে নিয়ে আস নিয়ে যাওয়া হবে সে তখন বাঁকা হয়ে যাবে এবং এক একাংশ আরেকশনে মিলিত হবে অর্থাৎ যেতে চাইবে নাকুল রহমান উমা এলাকা রব্বুল আলমিন তখন বললেন তোমার কি হল হয়তাকুল ইন্নাস্তাজি জাহান্নাম জাহান্নাম যখন নিজের সাথে মিশে যাবে জাহার্নাম একে অপর জাহার নাম তখন তাকে নিতে নেওয়ার জন্য অবস্থা পড়বে হাদিস দেখা যায় বলা হচ্ছে তার মধ্যে পড়বে না আর ইয়ানবাগ জাহার নামের এক অংশ আর এক অংশ সাথে মিশে যাচ্ছে তখন রাবুল আলমীর রহমান বলবে তোমার কি হল জাহার নাম তোমার কি হলো জাহার নাম জাহান্নাম বলবে ইন্স জিরো মিন্নি সেটা আমার থেকে আসতে তখন আল্লাহ বলবেন আমার বন্ধা ছেড়ে দাও লোককে এই আপনার ব্যাপারে এই ধারণা ছিল না কানা জন্নুক আল্লাহ তালা বলবেন কি তোমার ধারণা ছিল রহমাতুকা আমার ধারণা ছিল আপনি আপনার রহমত আমাকে মাফ করে দিবেন পার করে দিবেন আল্লা তালা তখন বলবেন আমার বন্ধাকে ছেড়ে দাও লোককে যাহার নামের দিকে নিয়ে যাওয়া হবে শব্দ করে এমন ভাবে আসবে শাহ আকাল ইলাল বাড়ির যেমনি ভাবে উঠের প্রতি খরের সেই আকর্ষণ থাকে আকর্ষণ করে যে নিয়ে আস দিয়ে যাবে ওয়াতফারফরাত আর যাহার এত কঠিন ভাবে শেষ ফেলবে সেখানে সেখানে যারা থাকবে সবাইকে উত্তর দিবে অর্থাৎ যাহার নামা কি সে সমস্ত মানুষ যাহার নামের দিকে নেওয়া হবে তাদের অবস্থান সম্পর্কে যাহার নাম জানিয়ে দিবে কখনো কখনো যাহার নাম সেখানে পড়ার ক্ষেত্রে আল্লাহর কাছে আশ্রয় চাইলে সেখানে কি হবে সেটা। আমরা বুঝতে পারি কেয়ামতের দিন যাহার নাম থেকে একটি ঘাড় বের হবে লাহা আইন তার থাকবে দুটি চোখ দেখতে পাবে বা উদনা নে থাকবে দুটি কান যাহাতে শুনতে পাবে নিয়ন্ত্রক একটি জিব্বা যাদের কথা বলবে আমাকে দায়িত্ব দেয় তাকে যেন ধরপাকড় করে জাহানা আমি নিয়ে আসি ও বিকুলি মান দা ইহন আখরা। এবং এমন প্রত্যেকটি লোক সম্পর্কে যে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে অবিল মুসাউরিন এবং যারা आल्ला भास्कर्य निर्माण कर मानुषे भास्कर निर्माण कर जहां नाम तरह के तीन श्रेणी लोक नारे आदेश प्राप्त हो दायित्व प्राप्त हो जहां नाम घाड़ उठबा के लिए जहां नामे जा बोझा गया कथा बोलो जहाार नाम कथाओ बल्ला जे आल्लाह कथा बोलार दिए से आल्ला जहां नाम के कथा बोलार दीबें अनुरूप भाव আমি স্বপ্নে দেখেছি দুজন ফেরস্ত এসেছে প্রত্যেকের হাতে লোহার হাতুড়ি রয়েছে সু মালাকি আনি মালাকুল ফিয়তিন হাজিদ তার তারপর তাদের মধ্যে একজন যার হাতে লোহার লোহার হাতুড়ি ছিল সে আমার সাথে সাক্ষাৎ করল কল উলাম তোরা হলো ভয় পেও না তুমি তো অনেক ভালো মানুষের ফিরি জাহান্নাম তারা আমাকে নিয়ে গেলো নিয়ে আমাকে জাহার্নামের কিনারা রাখলো ফাইদা হিয়া মতন যেন সেটা পেঁচিয়ে আছে উঁটের কুয়ার কুফের কুফের পেসের মতো কুফের পেসের মতো যেটা বাঁকা হয়ে আছে তার রয়েছে সিংভাবে কুফের সিং রয়েছে বাইনা কুল্লে কার নাই নেমালাকুন বিয়াদি মাকমা চুমিনের মাঝখানে রয়েছে একজন ফেরেস্তা যার হাতে লোহার একটি হাতুড়ি রয়েছে ওইদাহা ফিহা রিজারুম মাল্লা কোনো বিশ্বালে আসে দেখতে পেলাম সেখানে কিছু মানুষ যাদেরকে জিঞ্জির দিয়ে লটকে রাখা হয়েছে উসুম আসফলহম تر میچر دیکھ ترجیح لوگ کے دِن پیلام حفسا ہمیں جادنی دیکھتے ہمار بون حافظارلام فکاسا حافہ اللہ رسول اللہ, اللہ حافظ رسول اللہ, اللہ کرلین رسول اللہ رجولہ নিঃসন্দেহে আবদুল্লাহ একজন ন্যাক বান্দা সৎ বান্ধা সৎ বান্ধা জন্য সে দেখতে পেয়েছে এবং ফেরিস্তার মুখ দিয়ে সে যে ভালো মানুষ প্রকাশ হয়ে পড়েছে তাহলে বোঝা গেল জাহার নামের মধ্যে শাস্তি দেয় ফেরিস্তা রয়েছে জাহার নামের বসে আছে সেখানে হাতুড়ি নিয়ে বসে আছে যেখানে সেটা চাবুক নিয়ে বসে আছে কেউ সেখান থেকে বের হইতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে জান্নাত এবং জাহার্নাম কি কেউ দেখতে পেয়েছে কিনা জাহান্নাত এবং জাহান্নামের দেখতে পেয়েছি কিনা আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাহ আসালাম তিনি জাহান্নাম দেখেছেন তিনি জান্নাত দেখে জীবনেই দেখেছেন হাদিসব না আব্বাস বর্ণনা করেন যখন রসুল্লাহ সাল্লাহ আসালাম সালাতুল খসুফ আদায় করছিলেন অর্থাৎ সূর্য সালাত আদায় করছিলেন তখন তিনি বললেন আমি জান্নাত দেখেছি পাতান আওয়াল তুমিনহু সেখান থেকে এক থোকা আঙ্গুর নিতে চেয়েছি বলো আকাস্তাহ আকাল তুমিনহু যদি আমি নিতে পারতাম তোমরা দুনিয়া যতদিন বাকি থাকে ততদিন তোমার সাথে দেখিনি তার মধ্যে বেশিরভাগ দেখেছি মহিলাদেরকে অনুরূপা বোখারিতে সহিহা বলেন বলেছেন কাদ্দ জান্নাত আমার নিকটবর্তী করা হয়েছে হাত্তা আমি বললাম হেরব আমি কি এর মধ্যে এভাবে আমার আতুনা আমি দেখতে পেয়েছি জাহান নামের মধ্যে এমন একটি মহিলাকে যাকে বিড়াল কষ্ট দিচ্ছে তাকে বিড়াল আক্রমণ করছে নখ দিয়ে আঁশরাচ্ছে কুলতুমা মা শাহ আমি বললাম এই মহিলার কি অবস্থা কলু হা সাত হাত্তা মা তার জোয়ান এই মহিলা তাকে আটকে রেখেছিল এই বিড়ালটাকে সে না খেয়ে মারা গেছে লাহিয়া তামার্থা লাগে ছেড়েও দেয়নি এবং সেটাকে খাওয়ারও দেয়নি তা যে ছেড়ে দিলে হয়তো সে তা কলমিন খাসা সেটা জমিনের খাওয়া জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারতো অনুরূপ ভাবে মহিলা বর্ণিত ফারি ফিহা সোহেবুল মেহজান এবং আমি সেখানে তখন আমি সেখানে দেখলাম যে মেহজান ওলাকে বাঁকা লাঠিওয়ালাকে আমি যাহা দেখতে পেয়েছি ওল্লাদি ইজুরুল বাহারুল বাহিরতা এবং তাকেও দেখতে পেয়েছি যে প্রথম সর্বপ্রথম বাহিরা ছেড়েছিল অর্থাৎ ছাড় ছেড়েছিল মানুষ অনেক সময় ছাড় সারে যে দেবতাদের নামে সার ছেড়ে দেয় এরকম সার যে ছেড়েছিল তাকেও দেখতে পেয়েছি এবং সাহেব হেমিয়ারকেও দেখতে পেয়েছি সাহেব আতুল হেররাকেও আমি তাকে দেখতে পেয়েছি অনুরূপভাবে হাদিস এসে জাভেরাত রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন নাহ ওরে দাত আলিয়ান্নাত আমার কাছে জান্নাত এবং জানা উভয়টায় পেশ করা হয়েছে ফা করাব মিনিল জান আমার কাছে জান্নাত এত নিকটবর্তী করে নিয়ে আসা হয়েছিল নিতে চেয়েছিলাম নিতে চেয়েছিলাম। যা হাত আমার অনেক কাছে হয়ে গেছে তা আনতে পারিনি বাবর আলাইয়া নার আর জাহান্নাম আমার কাছে পেশ করা হয়েছিল এর থেকে পিছিয়ে আসছিলাম যাতে করে জাহান্নাম আমার গায়ে না লাগে আগুন ورايت امراتا حميريتان سوداء الطويله ابغامي اي মহিলাকে দেখি হামিয়ারি মহিলাকে দেখতে পেয়েছিলাম লম্বা কালো لها ربطتها شاتك عذاب دهছিল এবং প্রিয়ারের কারণে যে বিয়ালকে সে বেধে রেখেছিল তাকে খাবারও দেয়নি আবার তাকে পানিও দেয়নি এবং তাকে ছড়াও দেয়নি যতক্ষণ সে জমির পোকা মাকড়কে বাসতে পারে এবং قصبه من النار আমি আবাস উমা আমর ইবনে মালিককে দেখতে যে সে তার অন্ত্র শরীরের ভিতরের যে অংশ সেগুলোকে পেটের নাড়ি ভুড়ি সেগুলোকে জাহান নামে ঘুরে বেড়াচ্ছে আবাসুমা আমার আমরিপিনোহাইয়াল খুজারি যে লোক সর্বতম বাহার আল বাহেরা মক্কাবাসীদের জন্য সর্বোত্তম সার ছেড়েছে মক্কাবাসীর মধ্যে সর্বোত্তম মূর্তি পূজার প্রস্থান ঘটিয়ে গেছে এই জন্য তার এই শাস্তি রসুল্লাহাম দেখতে পেয়েছেন তারা বুঝাগর রসুল্লাম জান্নাত जमन देखे जहां नाम देखे जहर नाम भयता देखते पे जहां नाम तरह की प्रभाव दुनियावासी परे हाँ विभिन्न हादिसा जहां नाम पाप दुनियावासी परे बुखारी तेज जाबरदीन रसुल्लाम इश्त ना रईला रब्बी हा जहां नाम तरह रबि कर रब्बी अकाल बारदी बारदान जहां नाम बल ये रब আমার একাংশ আলকাংশ খেয়ে ফেলছে বা উদিন আল্লাহ তখন তাকে দুইটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেয়া হয়েছে নাফাসী নইফে একটি শ্বাস ফেলবে শীতকালে শ্বাস ফেলবে গ্রীষ্মকালে বা আসাধ্যমাতা ইদুনা মিনাল হার রে ও আসাধ্যমাত মিনাজাম হারির গরম যেটা তোমরা পাও সেটা গ্রীষ্মকালে সেই জাহান্নামের নিঃশ্বাস আর শীত যেটা সবচেয়ে বেশি পাব সেটা শীতকালে জাহান্নামের সে জাহান্নামের নিঃশ্বাস এটা আমরা পেয়ে থাকি অনুরূপভাবে বোখারি তেরসাহ আবু সাইদ কুদিরাজি আলহামতে বন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আসালাম বলেছেন আবিরুদুল বিশাল তোমরা সালাদকে ঠান্ডা করে পড়ো অর্থাৎ জোহরের সালাদকে ফাইনে সিদ্ধে তার হারে মিন ফাই হাই জাহান্নাম কারণ কঠিন কঠিন যে গরম কঠিন গরমটা সাদার জাহান্নামের জাহান্নামের এই জাহান্নামের আগুনের উত্তপ্ত থেকে এসে থাকে এটা রসুল্লাহ সাল্লাহ আসলামতে বর্ণিত হয়েছে তাহলে বোঝা গেল যে জাহান্নামের আগুনের প্রভাব দুনিয়াতে পড়ে কঠিন গরম এবং কঠিন যে ঠান্ডা এ দুটেই জাহান নামের জাহান্নামের নিঃশ্বাস থেকে জাহান নামের নিঃশ্বাস প্রশ্বাস থেকে আমাদের উপর এসে পড়ে এজন্য সর্বাবস্থায় জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া উচিত যেই জাহান্নামের কারণে আমাদেরকে ক্ষতবাগা হতে হবে সেই জাহার থেকে আমাদেরকে বেছে থাকতে হবে দর্শক কিন্তু আমরা আলোচনা করছিলাম জাহার নামের কিছু অবস্থা আসলে জাহার কি কী অবস্থা সেটা বর্ণনা করা আমাদের উদ্দেশ্য আমরা এখন আলোচনা করতে চাই জাহার নামে কারা যাবে এবং তাদের কি অবস্থা হবে আলোচনা করতে চাই প্রথমে আলোচনা করতে চাই এমন লোকদের যারা জাহা নামে চিরস্থায়ীভাবে থাকবে এবং তাদের কিছু নমুনা আমরা পেশ করবো এখানে কোরআন হাদিস থেকে প্রথমত চিরস্থায়ীভাবে জাহান নামে যারা যাবে তারা কারা এরা হচ্ছে কাফের এবং মুশরেক এবং মুনাফের এই তিন গোষ্ঠী জাহার নামের চিরস্থায়ীভাবে থাকবে কাফের মুশরেক এবং মুনাফেক বিশেষ করে বড় কুফুরি বড় নেফাকি বড় শির্ক যারা করেছে এরা জাহান নামে চিরস্থায়ীভাবে থাকবে এখান থেকে কোনো দিকে যাবে না এবং তারা ধ্বংসও নাই তাদের লয় নাই তাদের কোন তারা কোনো মৃত্যু তাদের মৃত্যু নেই তারা সেখানে চিরস্থায়ীভাবে জাহার নামের অগ্নিতে দগ্ধ হতে থাকবে মানার ব্যাপার অহংকার করেছে মানেনি তার বৃদ্ধি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে উলয় আয় আসহাব তারা জাহার অধিবাসী সেখানে তারা চিরস্থায়ী থাকবে অনুর আল্লাহ তালা বলেছেন لو كان هؤلاء آلهه مما وردوها وكل فيها <تصفيق> خالدون ارا غيره تبلاوصه انكم وما تعبدون من دون الله حسب جهنم انتم له واردون ثمرا এবং তোমরা যাদের ইবাদত করো সেই সমস্ত হে কাফেররা সেগুলো সবই জাহান্নামের ইন্ধন হবে যদি এগুলো ইলাহ হতো তাহলে তো জাহান্নামে যেতো না আর তোমরা সবাই অর্থাৎ আবিদাহু মা'বুদ তার জাহান নামে থাকবে কাফেররা এরপরে আয়াদা সাব্যস্ত হল রূপ হবে কাফেররা জাহান নামে থাকবে এদেরকে আল্লাহ অপরাধী হিসাবে বিবেচনা করে বলেছেন জাহানামের আদাভে চিরস্থায়ী হবে অন্য আল্লাহ বলে আর যারা কুফরি করেছে তাদের জন্য থাকবে জাহান আগুন আল্লা যারা আল্লা আল্লাহ মিথ্যারোপ করেছে তারা জাহান নামি তারা সেখানে চিরস্থায়ী থাকবে অন্য আল্লাহ তারা বলেছেন নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং মারা গেছে তারা তাদের জন্য রয়েছে আল্লাহ তাল অভিশাপ ফেরিস্তাদের অভিশাপ এবং সমস্ত মানুষের অভিশাপ তাদের জন্য খাল দিনিয়া তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে তাদের জন্য আজাব কমতি কমানো হবে না হালকা করা হবে না আর তাদেরকে সেখানে কোন রকমের ছাড়ও দেয়া হবে না অন্য আল্লাহ তালা বলেছেন আলমাহসুল খিজুল আদিম তারা কি জানে না যে যে কেউ আল্লাহ তার রসুলের বিরোধিতা করবে বিভক্ষে নামবে তার জন্য রয়েছে না রে জাহান্নামের আগুন তারা সেখানে চিরস্থায়ী থাকবে এ হচ্ছে বড় অপমান জালিক খিজুল আদিম অন্য আল্লাহালা বলেছেন মসজিদ তারা তাদের সেখানে ঢুকার অনুমতি নেই শাহিদিন আহলায় আনফুসিম বিলকুফুরি এমত অবস্থায় তারা নিজেরা কুফুরি সাক্ষ্য দিচ্ছে তারা কুফুরি কথা বলছে উলাহ কাহাবেত আমল তাদের যাবতীয় আমেল আমল বিনষ্ট হয়ে গেল অফিনা আর হম খাওয়ালে দৌ জাহার নামে তারা চিরস্থায়ীভাবে থাকবে আল্লাহ তালা তাদেরকে জাহার নামে চিরস্থায়ী থাকা থাকার পাশাপাশি যা বলেছেন সেটা যা বোঝা যাচ্ছে যারা স্থায়ী হবে তাদের আজাব কখনো সেখানে স্থায়ী হবে অর্থালা আজাব কখনো বন্ধ হবে না বরং আল্লাহ তালা অন্য তাদেরকে খাওয়ালে দিন ফিহা সেটাও বলেছেন বরং স্থায়ীভাবে হবে চিরস্থায়ী হবে আবাদও বলেছেন কোথাও কোথাও এর অর্থ হচ্ছে যে এরা চিরস্থায়ীভাবে জাহার নামে অবস্থান করবে সেখান থেকে তারা কখনো থাকবে চিরস্থায়ী আদাব আল্লাহ তালা আরো বলেছেন তুমা দেখছি তখন কাফেরদের বলা হবে জালমদের বলা হবে তোমরা চিরস্থায়ী আজাব ভোগ করো তোমরা যা করেছাই করেছাবে তোমাদেরকে দেওয়া হচ্ছে তার প্রতিফল তোমাদেরকে দেওয়া হচ্ছে দর্শক কিন্তু আমরা ইনশাল্লাহ এই যারা চিরস্থায়ী জাহান্নামী কাফের মুশ্রেক এবং মুনাফেক এদের কোরআন দিয়ে দলিল দিলাম যে এরা চিরস্থায় জাহান্নামী থাকবে হাদিস থেকে আমরা এরপরে পরবর্তী পর্বে ইনশা আল্লাহ দলিল পেশ করব যে তারা সেখানে চিরস্থায়ী থাকবে সেখান থেকে তারা বের হতে পারবে না আল্লাহ আমাদেরকে এ থেকে হেওয়াজত করুন আমাদেরকে ইমরান করে আমাদেরকে আল্লাহ তালা সাক্ষতদান রবমিন আসসালামাইকুম রহমতুল